আবু হুরাই রাহ রদুল্লাহ হতে বণিত তিনি বলেন আমি পেট ভরার জন্য যা পেতাম তাতে সন্তুষ্ট হয়ে নবী সাল্লা সাল্লাম এর সঙ্গে সব সময় লেগে থাকতাম সে সময় রুটি খেতে পেতাম না রেশমি কাপড় পরতাম না কোনো চাকর চাকরানিও আমার খেদমতে ছিল না আমি পাথরের সঙ্গে পেট লাগিয়ে রাখতাম আয়াত জানা সত্ত্বেও কাউকে তা পাঠ করার জন্য বলতাম যাতে সে আমাকে ঘরে নিয়ে যায় এবং আহার করায় মিসকিনদের প্রতি অত্যন্ত দরদি ব্যক্তি ছিলেন জাফর ইম্ন আবু তালিব রদুল্লাহ তালাহো তিনি আমাদের ঘরে নিয়ে যেতেন এবং ঘরে যা থাকতো তাই আমাদের খাওয়াতেন এমনকি তিনি আমাদের কাছে ঘির পাত্রটিও বের করে আনতেন যাতে ঘি থাকতো না আমরা ওটাই ফেড়ে ফেলতাম আর যা থাকত তাই চাটতাম